আবুল বিল্লাহিম বিসমিল্লাহ রহমান রহিম। আসসালাম আলাইকুম আহমদুল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব চল্লিশ হাদি শরীফের সংকলন যা টস্কিয়া ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের অন্যতম একটি শ্রেষ্ঠ উপহার शुरूते ही चल्लिस हादिर शरीफ मुखस्त करार फजिलत सम्पर्मा कि हादिर शरीफ देखो आल्ला क्या दिन चल्लिस शिशरीरीफ मुखस्तकारी व्यक्ति के फकी आलम हिसाब उठाबें रसुल्लाह सल्लाहलम तार् सुपारिशकारी और सख्दाता हबी शरीफ से जाननाते रसुल्लाह सल्लाहलमर बन्धु हे कंजुल्बल আল্লা তালা তাকে ক্ষমা করে দেবেন এবং তাকে আব্বাদান ও আস কলায়নে শহীদগণের সবাব দান করবেন গানজুল আলমাল কেয়ামতের দিন তাকে উপস্থিত করে বলা হবে তুমি যাকে ইচ্ছা সুপারিশ করো যা মাল বয়ানিলমি ওয়া ফলিহ তাকে আলিমগণের দলে লিপিবদ্ধ করা হবে এবং শহীদগণের দলের মাঝে হাসর করানো হবে तंजुल्लम जानते जे दरजा दिए इच्छा प्रवेश करो एम एन चले जा चुल्लिस हदीस शरीफ हज़रत आबू हुरर अद्लाह के बर्णित हदि शरीफर संकल्ने यदीस जैसे सहजे मुखस्त करा जाए यह प्रत्येक हदीस शरीफे शुरूते ही हज़रत आबू हुरैर हदलाह के आना जेमन एक नम्बर हदीस शरीफ হজরত আবু হুরারু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ বলেছেন তোমরা পরস্পর উপহার বিনিময় কর তাহলে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে বাহী শরীফ দুই আনী হুরত অনুবাদ যার কাছে পরামর্শ আমানতদারী হবেন তিন আন আবি হুরত রাহু রসুল্লাহ আলহির আহমদ অনুবাদ हिंस्र प्राणी अंतर्भुक्त तब उच्छि मुसलिम अनुबाद प्रतारणा मुसलिम शरीफ पाँच अन अबीरत قال قال رسول الله صلى الله عليه وسلم الاذنان من الراس ابن ماجه অনুবাদ কর্ণদ্বয় মাথার অন্তর্বক্ত ইবনে মাজাহ শরীফ 6 عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر حرام انسائي অনুবাদ প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই হারাম নাসাই শরীফ 7 عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكذب ينقص عن ابي الله تعالى عنه করে দ্রুত করে সুন্ন في নয় আনী হতুল্লাহ ব্যক্তির খাদ্য অল্প এগারো عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسب الدهر فإن الله هو الدهر انما تومرا زمانك غلي ديونا اللي الله زمانا ينتق مسلم شريف 12 عن ابي هريره الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من غش प्रतारणा कर दलभुक्तरुब पेटर पीड़ा और पानी डुबे इंतेकाल कर लाभ है चौदह अनह قال قال رسول الله صلى الله عليه وسلم الحج قبل التزويد ونبدأ ببهر پوربئي حج على قرآن دائلمي شريف ونبدأ عن, عن أبي حرات رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الدحا صلاة الأووابين الدائلمي ونبدأ উত্তম চরিত্র হচ্ছে ইমানের পূর্ণতা সতেরো আনহুআ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন যে ব্যক্তি নিজের বাবা মাকে দেয় সে অভিশপ্ত উনিশ আইন আবিহাদ অনুবাদ দান অপবৃত্ত রোধ করে মোস্তাদ الله আইন قال, قال الله হুরারত রাহাল الله কেননা সাহারিতে বরকট রয়েছে عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان حسن الظن من حسن العباده انبا নিশ্চয় সু ধারণা পোষণ করা উত্তম ইবাদতের অন্তর্ভুক্ত عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشكر الله कृतज्ञता आदाय करना से ज्ञान अर्जन कर सर्वश्रेष्ठ पचीस দিন লোকদেরকে তাদের নিয়ত অনুযায়ী উঠানো হবে ছাব্বিশ আনী হুরার ও কাছে ক্ষমা চায় না আল্লাহ তার প্রতি রাগ করেন আঠাশ আন অনুবাদ অধিক পরিমাণে কোরআন তিলৎকারী ব্যক্তি মানুষের মধ্যে সর্বাধিক আবাদতকারী তাই উনত্রিশ আইন হুরারতুল্লাহ আনহো مرد أبو به নাম চান তাকে কামনা করেন তাকে দিনের গভীর জ্ঞান দান করেন তবরানী শরীফ বত্রিশ আইন আবি হুরায়নতুল্লাহ মুসলিম দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্যে জন্নাত তেত্রিশ আইন আবি হুরায়নতুল্লাহ তহো চৌত্রিশ قال, قال আর যে ব্যক্তি আমার উপরে একশো বার দরুসরীপ পাঠ করবে তাকে ক্ষমা করে দেয়া হবে ইবনু মাজা শরীফ অনুবাদ যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখবে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তোষ গোপন রাখবেন ইবনু মাজা শরীফ সৈত্রিশ নিশ্চয় প্রতিটি জিনিসের একটি সম্পর্ক রয়েছে আর নিশ্চয়ই আল্লাহর সম্পর্ক হচ্ছে যে ব্যক্তি অধিক পরিমানে আল্লাহর জিকির করবে সে থেকে মুক্ত থাকবে তবরানী শরীফ উনচল্লিশ আন আবিহ قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ عشر آيات في ليلة لم يكتب من الغافلين بيحقي ونو بات جبكتی راتي او بيتر قرانير داشخنا آيات تلات قربي تاك ایک غافل با او منجوگی در مانچه لیپی با عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الذكر خير من الصدقه والذكر خير من الصيام ابو الشيخ অনুবাদ যিকির করা দান করার চেয়ে উত্তম যিকির করা রোজা রাখার চেয়ে উত্তম ابو الشيخ আজ এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে आबारों आंतरिक मुबारकबाद और शुभे जानिए शेष कर इंशाला जे होक हमें य चल्लिस हादी शरिफ मुखस्त कर प्रयोजन बार बार पाठ करब बार शुनब प्रतिदिन वजीफार मत य चुल्लिस हादी शरिफ हम जपब क्या मजे रही है दुनिया वे जावय कल्याण अल्लाह सबाइडें चल्लिस शादी शरीफ मुखस्त कर توفيق آمين السلام عليكم ورحمه الله